নমস্কার আমি ফেলুদা সব্যসাচী চক্রবর্তী গত রবিবার আপনি শুনেছেন বাদশাহী আংটি প্রথম পর্ব ধীরু কাকার বাড়ি থেকে বাদশাহী আংটি উধাও ফেলুদাকে কে বা কারা হুমকি দিচ্ছে এমনকি রেসিডেন্সিতে বেড়াবার সময় পাথর ছোঁড়েও মেরেছে বাকি গল্প আজ পঁচিশে ডিসেম্বর সবাইকে ফেলুদার তরফ থেকে ম্যারি ক্রিসমাস ज दुपुर बारोटायगारोटा सत्यजित रंग द्वित रेडियो डिसेम्बर मासुदार मास बर पताएदार प्रथम आविर एक डिसेम्बरे 98.3 गत रोबार शुने पद आज सुनबें बल्पन शुरू गल्पर फाके, फाके प्रश्न সঠিক উত্তর দিতে পারলে আপনি পেয়ে যেতে পারেন দারুণ প্রাইস যার মধ্যে থাকছে আশা অডিও তরফ থেকে সানডে সাসপেন্স ভলিউম টু ফেলুদা স্পেশাল সিডি আর ফেলুদা অর্থাৎ আর সব্যসাথী চক্রবর্তী অটোগ্রাফ করা একটা মির্চি মা বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজকের গল্প সত্যজিৎ রায়ের বাদশাহী আংটি গত রবিবার আপনি শুনেছেন বাদশাহী আংটির প্রথম পর্ব আজ শুনবেন বাকি গল্পটা তার আগে একটু ফিরে দেখা আংটিচুরির কেসটা এবার সত্যি জমে আসছিল ফেলুদাকে হুঁশিয়ারির পর সেদিন রাতেই ঘটল এক অদ্ভুত ঘটনা তব মাঝরাতে ঘুম ভেঙে অন্ধকারে দেখল জানলায় কে যেন দাঁড়িয়ে তার হাতে একটা লম্বা ডান্ডা আর সেটা সে ওদের ঘরে ঢুকিয়ে কিছু একটা করতে চাইছিল বুঝতে ডান্ডা ডগায় ছিল ডান আরো আছে পরদিন বেলায় বনবিহারী বাবুর সঙ্গে রেসিডেন্সি দেখতে গিয়ে হঠাৎই ফেলুদাকে টিপ করে কে যেন পাথর ছুড়ল এবার তো আরো স্পষ্ট ফেলুদাকে কেউ আটকাতে চাইছে এই কেস থেকে সরাতে চাইছে কে সে শুরু হচ্ছে পর্ব বাদশাহী আমি গাড়োয়ানকে বললো হাজরতগঞ্জ আমি বললাম সেটা আবার কোন জায়গা এখানকার চৌরঙ্গি শুধু নবাবী আমলের জিনিস ছাড়াও তো শহরে দেখবার জিনিস আছে আজ একটু দোকান টোকান ঘুরে দেখব। গতকাল রেসিডেন্সি থেকে আমরা বনবিহারিবাবুর বাড়িতে কফি খেতে গিয়েছিলাম সেই সুযোগে ওর চিড়িয়াখানাটাও আর একবার দেখে কাঁকড়া বিচে বৈঠকখানায় বসে কফি খেতে খেতে ফেলুদা একটা দরজার দিকে দেখিয়ে বলল ও দরজাটায় সেদিনও তালা দেখলাম আজও তালা বাবু বললেন হ্যাঁ ওটা একটা এক্সট্রা ঘর এসে অব্দি তালা লাগিয়ে রেখেছি খোলা রাখলেই ঝাড়পোঁচের হ্যাঙ্গামীবী দৃষ্টি দিয়ে বললেন হ্যাঁ এই আগের টাই এত বেশি মোর্চে ধরেছিল যে ওটা বদলাতে বাধ্য হলাম বাবা বললেন আমরা ভাবছিলাম হরিদার লক্ষ্মণ ঝুলাটা এই ফাঁকে সেরে বনবিহারী বাবু পাইপ ধরিয়ে একটা লম্বা টান দিয়ে কড়া গন্ধবালা ধোঁয়া ছেড়ে বললেন কবে যাবেন পশু যদি যান আমিও আসতে পারি আপনাদের সঙ্গে আমার এমনিতেই অজগর সাপটা দেখার জন্য একবার যাওয়া দরকার আর ফেলু বাবুও যেভাবে গোয়েন্দাগিরি শুরু করেছেন কয়েকদিনের জন্য শহর ছেড়ে কোথাও যেতে পারলে বোধ সকলেরই মঙ্গল ধীরু কাকা বললেন আমার তো সহজ ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই তোমরা কজন ঘুরে এসো না ফেলু তবে দুজনের না দেখে ফিরে যাওয়াটা কিন্তু হরিদ্বার থেকে লণা যাওয়ার গাড়িরও ব্যবস্থা আমি চেনাশোনার মধ্যে থেকে করে দিতে পারব এখন আপনারা ব্যাপারটা ডিসাইড করুন ঠিক হলো পরশু শুক্রবারই আমরা রওনা দেব দুদিন আগে যদি বনবিহারীবাবু বলতেন আমাদের সঙ্গে যাবেন তাহলে আমার খুব ভালোই লাগতো কিন্তু আজ বিকেলে রেসিডেন্সির ঘটনার পর থেকে আমার লোকটা সম্বন্ধে মনে একটা কীরকম খটকা লেগে গেছে তবুও যখন দেখলাম ফেলুদার খুব একটা আপত্তি নেই তখন আমিও মনটাকে যাবার জন্য তৈরি করে নিলাম আজ সকালে উঠে ফেলুদা বলল দাঁড়িয়ে কেমন ব্লেড ফুরিয়ে গেছে ওখানে গিয়ে মুশকিলে পড়ে যাব। চল ব্লেড কিনে আনিগে তাই দুজনে টাঙ্গা করে বেরিয়েছি হাজরতগঞ্জে নাকি সব কিছুই পাওয়া যায় কাল থেকেই দেখছি পেলুদা আংটি নিয়ে আর কিছুই বলছেন আজ সকালে ও যখন স্নান করতে গেছিল তখন আমি আর একবার দেখেছিলাম কিন্তু পড়তে অক্ষরগুলো এক একটা ইংরেজি মনে হয় কিন্তু না গাড়িতে যেতে যেতে আর কৌতূহল চেপে রাখতে না পেরে পেলুদাকে জিজ্ঞেস করে ফেললেন ও প্রথমে লুকিওর খাতা দেখবার জন্য দারুণ রেগে গেল বলল এটা তুই আর জঘন্য কাজ করেছিস তোকে প্রায় ক্রিমিনাল বলা যেতে পারে তারপর একটু নরম হয়ে বলল তোর পক্ষে ওটা পডা চেষ্টা করা বৃথা কারণ শিখলে কি করে সে অনেকদিনে শেখা ফার্স্ট ইয়ারে আলফা বিটা গামা ডেলটা অঙ্কিতই শিখেছি আর বাকিগুলো শিখে নিয়েছিলাম এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে ইংরেজি ভাষাকে গ্রিক অক্ষরে লিখলে বেশ একটা সাংকেতিক ভাষা হয়ে যায় এমনি লোকের কারু সাধু নেই যে পড়ে লখনৌ বানান কি হবে গ্রিকে ল্যামডা অপসাইলন নিউ ওমাইক্রন অপসাইলন সি নেই তাই বানানটা হচ্ছে এল ইউ কে এন ও ইউ আর ক্যালকাটা বানান কাপা আলফা ল্যামডা চৌরঙ্গি বললে অবশ্যই বাড়িয়ে বলা হবে কিন্তু হাজরতগঞ্জের দোকান টোকানগুলো বেশ ভালোই দেখতে টাঙ্গার ভাড়া চুকিয়ে দিয়ে ফেলুদা আমি করল ওই তো দোকান ফেলুদা ওখানে ব্লেড যাবে আগে হারিদা অন্য কাজ সেরে নি আরো কিছু দূর গিয়ে ফেলুদা হঠাৎ একটা দোকান দেখে সেটার দিকে এগিয়ে গেল দোকানের সামনে লাল সাইনবোর্ডে সোনালি উঁচু উঁচু অক্ষর দিয়ে লেখা আছে মালকানি অ্যান্ড কোম্পানি অ্যান্টিক অ্যান্ড কিউরিও ডিলার্স কাঁচের মধ্যে যে দোকানের ভিতরটা দেখেই বুঝতে পেরেছিলাম সেটা সব পুরোনো আমলের জিনিসের দোকান ঢুকে দেখি হরেক রকমের পুরোনো জিনিসে দোকানটা গিজগিজ করছে গয়নাগাটি, কার্পেট ঘড়ি চেয়ার টেবিল ঝাড় লন্ঠন বাঁধানোর ছবি আরো কত কি পাকা চুলওয়ালা সোনার চশমা পড়া একজন বুড়ো ভদ্রলোক আমাদের দিকে এগিয়েলেন। এলেন বলল। বললো বাদ সাদের আমলের গয়নাগাটি কিছু আছে আপনাদের এখানে গয়না তো নেই তবে মোগল আমলে ঢাল তলো আর জাজিম বর্ম এইসব কিছু আছে দেখাবো একটা কাঁচের মালকানি মাথা নেড়ে বললেন আমার কাছ থেকে কখনোই কিছু নি তিনি আর আমার চেয়ে বড় দোকান এখানে আর নেই তাহলে বোধ যখন কলকাতা ছিলেন তখন কিনেছিলেন অনেক দিনের খদ্দের সেদিন তিন হাজার টাকার একটা কিনে নিয়ে গেছেন কাস ইরানের জিনিস ফিলুদা হঠাৎ একটা হাতির দাঁতের তৈরি নৌকর দিকে আঙুল দেখিয়ে বললো ওটা বাংলাদেশের জিনিস না তার দুপাশে পাত্র মিত্র সভাসদ সব বসে আছে আর সামনে নাচ হচ্ছে ষোলো জন দাঁড়িয়ে দাঁড় আর একটা লোক হাল ধরে বসে আছে তাছাড়া সেপাই বরকন্দার সবকিছুই আছে আর সবকিছু এত নিখুত ভাবে করা হয়েছে ঠিক আছে থ্যাংক ইউ আপনার দোকান বাইরে এসে ফেলুদা বললো বনবিহারী সরকারের তহলে এসব দোকানে যাতায়াত আছে লজমন ঝুলা সম্বন্ধে একটা বই কেনা দরকার তাই আমরা দোকানটায় ঢুকলাম আর ঢুকেই দেখি পিয়ারিল ছেলে মোহাবির ফেলুদা ফিসফিস করে বলল। ক্রিকেটের বই কিনছে মহাবীর আমাদের দিকে পিট করে দাঁড়িয়ে বই কিনছিল তাই আমাদের মহাবীর মুখে হাসি নিয়ে ফেলুদার দিকে এগিয়ে এসে বলল আপনার বুঝি ক্রিকেটে আপনারা দেখছি মহাবীর হাতের বইটা বলল এটা আমার ছিলেন না কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলার পর মহাবীর বলল কাছে কোয়ালিটি আছে আসুন না একটু বসে চা খাই ফেলুদা আপত্তি করল না আমরা তিনজনে গিয়ে কোয়ালিটিতে ঢুকলাম ওরা দুজনে চা আর আমি কোলা অর্ডার দিলাম হয়ে গেলেন হেলুদা চা ঢালতে ঢালতে বললো আপনি আংটির ঘটনাটা জানেন নিশ্চয়ই হ্যাঁ ডক্টর শ্রীবাস্তবের বাড়িতে গিয়েছিলাম উনি বললেন আপনার বাবার যে আংটি ছিল তারপর মহাবীর বলল। কিন্তু আপনি এ ব্যাপারে এত ইন্টারেস্ট নিচ্ছেন কেন ফেলুদা একটু হেসে আমার একটা শখের ব্যাপার মহাবীর চাই চুমুক দিয়ে একটু যেন অন্য মনস্ক হয়ে ফেলুদা বললো আপনার বাড়িতে আর কে কে থাকেন আমার এক বুড়ি পিসিমা আছেন আর চাকর চাকরবাকর কি পুরোনো সবাই আমার জন্মের আগে থেকেই আছেন অর্থাৎ কলকাতায় থাকার সময় থেকে আছে হ্যাঁ প্রায় আজ ৩৫ বছর আন্টিটার মতো আর কোনো বাবার কাছে ছিল বাবার এই শখটার কথা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম জানেন এটা অনেকদিন আগের ব্যাপার তখন আমি খুবই ছোট এবার এসে এই সেদিন বাবার একটা সিন্ধু খুলেছিলাম তাতে বাদশাহী আমলের আরো কিছু জিনিস পেয়েছি তবে আন্টিটার মতো অত দামই বোধ হয় আর কোনটাই নয় আমি স্ট্র দিয়ে আমার ঠান্ডা কোকা কোকাকোলা চুমুক দিলাম মহাবীর একটুক্ষণ চুপ করে থেকে গলাটা একটু নামিয়ে নিয়ে বলল প্রীতম সিং একটা অদ্ভুত কথা বলেছে আমাকে ফেলুদা চুপ করে অপেক্ষা করতে লাগলো রেস্টুরেন্টের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে ফেলুদার দিকে একটু ঝুঁকে পড়ে মহাবীর বলল। বাবার যেদিন দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হলো সেদিন সকালে অ্যাট একটা হবার জাস্ট কিছু আগেই প্রীতম সিং বাবার ঘর থেকে বাবারই গলায় একটা আর্তনাদ শুনতে পেয়েছিল বটে। কিন্তু প্রীতম সিং তখন খুব বিচলিত হয়নি কারণ বাবার মাঝে মধ্যেই কোমর একটা ব্যথা হতো তখন চেয়ার বা বিছানা থেকে উঠে দাঁড়াবার সময় উনি একটা আর্তনাদ করতেন কিন্তু তা সত্ত্বেও কারো সাহায্য নিতেন না প্রীতম সিং প্রথমে ভেবেছিল ব্যথার জন্যই উনি চিৎকার করছেন কিন্তু এখন বলে যে ওর হয়তো ভুল হতে পারে কারণ চিৎকারটা বেশ জোরে জিজ্ঞেস করেছি কিন্তু ও ডেফিনেটলি কিছু বলতে পারছে না সকালের দিকটা মাঝে মাঝে বাবার কাছে লোকজন আসত কিন্তু বিশেষ করে দিন ওর কাছে কেউ এসেছিল কিনা সে কথা প্রীতম বলতে পারছে না প্রীতম যখন বাবার ঘরে গিয়েছিল যেন আকাশ থেকে পড়ল ও তাহলে আপনি এটা জানেন না আপনার বাবা শ্রীবাস্ত স্পাই সম্বন্ধে কি যেন বলতে গিয়ে কথাটা শেষ করতে পারেননি মহাবীর মাথায় নেড়ে বলল একজন মার্কা লোক আমাদের কাছে চা খেতে খেতে আমাদেরই দিকে দেখছে আমার সঙ্গে সঙ্গে চোখাচোকি হতেই ভদ্রলোক টেবিল ছেড়ে উঠে আর ফেলুদার দিকে ঘাড় কাত করে বললেন নমস্কার আমি প্রথমে চিনতে পারিনি হঠাৎ আছে ওদের দাড়ি কামাতে গিয়ে কেটে গেছে ফেলুদা বলল বসুন হচ্ছেন মহাবীর শেঠ আর ইনি গণেশ গুহ এবার লক্ষ্য করলাম যে ভদ্রলোকের ঘাড়েও একটা আঁচড়ের দাগ রয়েছে আমার চাকরিটা কি সেটা তো জানেনি জানি তবে আমার ধারণা ছিল চাকরিটা খুশি হয়ে করেন আপনি পাগল সব পেটের দায়ে এক কালে বিজু সার্কাসের বাঘের ইনচার্জ ছিলুম না সকালে গিয়ে বলে এসেছি আমার মাইনে চুকিয়ে দিন আমি ফিরে যাচ্ছি সার্কাস পার্টিতে তা ভদ্রলোক রাজি হয়ে গেলেন ফেলুদা যেন খবরটা শুনে অবাক হয়ে গেল বললো শেখি আপনি বনবিহারীবাবুর চাকরি ছেড়ে দিলেন আর ভদ্রলোক নিচু হয়ে ফেলুদার কানের কাছে মুখ নিয়ে এলেন একটা কথা বলে যাই লোকটি খুব একটা সুবিধার নন বুঝলেন ঠিকই ছিলেন আপনি দেখেছেন বনবিহারি বাবুর চুড়িয়াখানা ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু যাওয়া হয়নি বাবার আপত্তি ছিল ওই ধরনের জানোয়ার টানোয়ার উনি একদম পছন্দ করতেন না হ্যাঁ একটা দেখলেই বাবার প্রায় হার্ট প্যাম্পিটিশন হয়ে যেত তবে এবার ভাবছি একদিন দেখে আসব মহাবীর তুড়ি মেরে বেয়ারা ডাকল ফেলুদা চেয়েছিল। কিন্তু দিতে দিল না। আমি ভাবলাম যে ফিল্মের অনেক টাকা। কাজী মহাবীর দিলে কোনো ক্ষতি নেই বিলটা দেবার পর মহাবীর তার সিগারেটের প্যাকেটটা বার করে ফেলুদার দিকে এগিয়ে দিল দেখলাম প্যাকেটটা চার মিনালে আপনি কদিন আছেন পরশু দিন দুবে তারপর ফিরে এসে বাকি এ মাসটা আছি আপনারা সবাই যাচ্ছেন ধীরেন বাবুর কাজ আছে তাই উনি যাবেন না আমরা তিনজন যাচ্ছি আর বাবু একটা অজগরের যাচ্ছেন বাইরে এসে বনবিহারীবাবু মহাবীর বলল আমার কিন্তু গাড়ি আছে আমি লিফ্ট দিতে ফেলুদা ধন্যবাদ দিয়ে বলল না থাক মোটর তো কলকাতায় হামেশাই চড়ি এখানে টাঙ্গাটা বেড়ে লাগছে এবার মহাবীর কাছে এসে ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললো अपनारे आलाप कर सत्य भलो लगल एक कथा आपसी जो जानते बात्यु स्वाभाविक भाव है से अपराधी खुनि खुजे बार करशोधी नेबई बस बसि ना होते कि चार बचर मिलिट्री एडेमी छिवलभारे लाइसेंस आर मत अब्यर्थ टेप खूब बसी लोक नहीं মনে বললাম ফেলুদা যে বলেছিল প্যাঁচের মধ্যে প্যাঁচ সেটা খুব ভুল নয় টাঙ্গার খোঁজে আমরা হাঁটতে শুরু করলাম এটাও বুঝতে পারছিলাম যে ব্লেড জিনিসটার খুব বেশি দরকার বোধহয় ফেলুদার সানডে সাসপেন্সে আজ শুনছেন সত্যজিৎ রায়ের বাদশাহীটি হরিদ্বার লো বনবিহারীবাবু কিন্তু তার আগে তোপসেকে নিয়ে ফেলুদা একটু হসরতগঞ্জে এসেছে মলকানি অ্যান্ড কোম্পানি অ্যান্টিক অ্যান্ড কিউরিও এটা সেটা নাড়তে চাড়তে ফেলুদা জানতে পারল বনবিহারীবাবুর এখানে যথেষ্ট আসা যাওয়া আছে এরপর একটি বইয়ের দোকানে ওদের সঙ্গে দেখা হয়ে গেল মহাবীরের আড্ডা হল অনেক আর সেখানেই মহাবীর জানালো প্যারিলাল সেট যেদিন মারা গেলেন সেদিন সকালে তাকে একটা আর্তনাদ করতে শোনা গিয়েছিল সে আরো বলল যদি ওর বাবা সত্যিই খুন হয়ে থাকেন তাহলে ও নাকি অপরাধীকে অবশ্যই খুঁজে বার করবে তারপর হরিদ্বার যেতে হয় ডুন এক্সপ্রেসে লখনউ থেকে সন্ধ্যায় গাড়ি ছাড়ি আর হরিদ্বার পৌঁছয় সাড়ে চারটে লখনউ আসার আগে যখন হরিদ্বার যাবার কথা হয় তখন আমার খুব মজা লেগেছিল কারণ পুরি ছাড়া আমি কোনো তীর্থস্থান দেখিনি কিন্তু লখনউতে এসে আংটির ব্যাপারটা ঘটে যাওয়ায় আর সে রহস্যের এখনও কোনো সমাধান না হওয়ায় আমার এখন আর লখনউ ছেড়ে যেতে খুব একটা ইচ্ছে করছিল না কিন্তু ফেলুদার দেখলাম উৎসাহের কোনো অভাব নেই ও বললো হরিদ্বার ঋষিকেশ আর লক্ষ্মণ ঝুলা এই তিনটে জায়গা পরপর দেখতে দেখবি কেমন কারণ তিন জায়গার গঙ্গা দেখবি তিন রকম যত উত্তরে যাবি তত দেখবি নদীর ফোর্স বেড়ে যাচ্ছে আর ফাইনালি দেখবি একেবারে উত্তাল পাহাড়ে নদী তোর শব্দ প্রায় কথাই শোনা যায় না আমি বললাম তোমার এসব দেখা আছে বুঝি সেই যেবার ক্রিকেট খেলতে লখন এলাম সেবারই দেখা সেরে গেছি ধীরু কাকা অবশ্যই আমাদের সঙ্গে যেতে পারলেন না তবে উনি নিজে গাড়ি চালিয়ে আমাদের সকলকে স্টেশনে মালপত্র রাখতে না রাখতে আরেকজন ভদ্রলোক এসে পড়লেন তিনি হচ্ছেন ডক্টর শ্রীবাস্তব আমি ধীরু কাকার সি অফ করতে এসেছেন কিন্তু তারপর দেখলাম কুলির মাথা থেকে সুটকেস নামাচ্ছেন আমাদের সকলেরই অবাক ভাব দেখে শ্রীবাস্তব হেসে বললেন ধীরুবাবুকে বলিয়াছিলাম কে আপনাদের না বলেন উনি জানতেন আমি যাব আপনাদের সঙ্গে के तो, है? <laughs> बाबा बोलें। को के प्यारी लाल देव जिन ग বড় খারাপ লাগে ভদ্রলোক হাসি মুখে নমস্কার করে বললেন এইবার রগর দেখবেন পবিত্রানন্দ স্বামী চলেছেন এ গাড়িতে তার ভক্তরা তাকে বিদায় দিতে আসছেন ভক্তির বহরটা দেখবেন এবার সত্যি কিছুক্ষণ পরে অনেকজন লোক জন ফুলের উঠলো। আর অনেক এমনি পোশাক পরা লোক কামরা সামনে ভিড় করে দাঁড়ালো বুঝলাম এরাই সব ভক্তের দল গাড়ি ছাড়তে আর পাঁচ মিনিট দেই তাই আমরা সব উঠে পড়েছি ধীরু কাকা কেবল জানলার বাইরে থেকে বাবার সঙ্গে কথা বলছেন এমন সময় একজন গেরুয়া পড়া লোক হঠাৎ ধীরু কাকার দিকে সাত বছর হতে চললো ধীরু কাকা তখন ভদ্রলোকের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়ে বললেন অম্বিকা হলো আমার স্কুলের সহপাঠী প্রায় পনেরো বছর পর ওর সঙ্গে দেখা দিয়েছে গাড়ি করে গাড়িটা ছাড়ার শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সকলেই শুনতে পেলাম অম্বিকা বাবু ধীরু কাকা বলছেন আরে বিকেলে তোমার বাড়ি প্রায় আধ ঘন্টা বসে রইলাম তুমি ছিলে না তোমার বেয়ারা তোমাকে সে কথা বলেনি ধীরু কাকা কি উত্তর দিলেন সেটা আর শোনা গেল না কারণ গাড়ি তখন ছেড়ে দিয়েছে আমি অবাক হয়ে প্রথমে ফেলুদা তারপর বাবার দিকে চাইলাম খেলুদার কপালে দারুন বাবা বললেন ওই অবশ্য আর ওঠে না কিন্তু আংটিটা তাহলে গেল কোথায় কে নিল ট্রেনটা ঘটাং ঘটাং করে লক্ষ স্টেশনের প্ল্যাটফর্ম ছাড়িয়ে বেরোলো স্টেশনের মাথার গম্বুজগুলো ভারী সুন্দর দেখতে। কিন্তু এখন আর ও সব যেন চোখেই পড়ছিল না মাথার মধ্যে সব যেন কিরকম গন্ডগোল হয়ে যাচ্ছিল ও তো সেই সন্ন্যাসীর খোঁজ নিতে নিতে একেবারে লখনৌ স্টেশন অবধি পৌঁছে গিয়েছিল কিন্তু তাহলে স্টেশনের সেই অ্যাটাচি কেসওয়ালা সন্ন্যাসী কে আজকে যাকে দেখলাম সে তো আর ছদ্মবেশী সন্ন্যাসী নয় একেবারে সত্যিকারের সন্ন্যাসী সে কি তাহলে আরেকজন লোক আর সেও কি ধীরু কাকার কারণ কি কিছু। আর ফেলুদার মাথা থেকে এখন এইসব প্রশ্নই ঘুরছে না সে অন্য কিছু ভাবছে ওর দিকে চেয়ে দেখি ও সেই গ্রিক অক্ষরে হিজেবিজে লেখা খাতাটা বার করে খুব মন দিয়ে পড়ছে আর মাঝে মাঝে কলম দিয়ে আরো কি জানি লিখছে কমলা লেবু বার করে সকলকে একটা করে দিতে দিতে বললেন আমি ছিলাম ওনার বেবা বোন ছিলেন ওনার বেয়ারা ছিল আর একটা চাকর ছিল बन विहारी बाबू गम्भी हाट करा जाए तो नन विहारी बाबू ते डे আপনি বলেছেন প্রথম অ্যাটাকের পর দ্বিতীয় আপনাকে ডাকা হয় আর शे याटा के तुहाए। आ, आ, आ, ता सो माए के, के ता क्यों की की वन बिहारी बाबू ए समस्त काज विशेष प्यारी लाल कीरो कों लोक छा तो अपनी ढाक बाजिए नोबल का लोक एकदम छात्र घटना জিনিস হাত বদল হলো জানতে পারলো না শ্রীবাস্তম্ভীর আমি পি লালের আংটি চুরি করলাম আমি ধীরেন বাবুর কাছে সেটা রাখলাম আবার আমি সেটা ধীরেন বাবুর বাড়ি থেকে চুরি করলাম ধীরুবাবুর কাছে রাখতে দিয়েছিলেন তারপর ধীরুবাবু আলমারি থেকে সরিয়ে সেটা আবার নিজের কাছে রেখে ভাবছেন এইবার ডাকাতের হাত থেকে রেহাই পাওয়া গেল কি বলো শ্রীবাস্তব যে মহাবীরকে প্রায় দুরারোগ্য ব্যারাম থেকে বাঁচিয়ে তুলেছিলেন তার কি কোন সাক্ষীর অভাব আছে না তা হয়তো নেই আমি বিশ্বাস করি আংটির দাম যত লাখ টাকাই হোক না কেন একটি ছেলের জীবনের মূল্যের চেয়ে তার মূল্য বেশি নয় শিবসত যদি আংটিটা চুরি করে থাকেন তাহলে তার অপরাধ নিশ্চয়ই আছে কিন্তু এখন যারা ওর আংটির পেছনে লেগেছে তাদের অপরাধ আরো অনেক বেশি কারণ তারা একেবারে খাঁটি চোর এবং খুব ডেনজারাস জাতের চোর বুঝেছি বমবিহারী বাবুর গলা সর গম্ভীর তাহলে তুমি বিশ্বাস করো না যে শিবসতবের কাছেই এখনো আংটিটা আছে না করি না আমার কাছে তার প্রমাণ আছে কামরা সকলি জু আমি অবাক হয়ে ফেলুদার দিকে উত্তর এখন পাবেন না তার সময় এখন আসেনি আমি ফেলুদাকে এরকম জোরের সঙ্গে কথা বলতে এর আগে কখনো শুনিনি বাবু আবার ঠাট্টা সুরে বললেন আমি বেঁচে থাকতে সে উত্তর পাবো তো সেটা সমাধান শ্রীবাস্তব বললেন ও লাল এর লাস্ট ওয়ার্ড এর কথা বলছেন ও মারা যাওয়ার আগে দুবার স্পাই কথাটা বলেছিলেন बन विहारी बाबू श्रीबास्तव जिज्ञेस बुजल बन विहारी बाबू विषय আর এমনিতেই হরদই স্টেশন এসে পড়াতে আমার ইচ্ছে করে না আমরা নামতেই আরেকজন গেরুয়া পড়া দাড়িওয়ালা লোক কোথেকে জানি এসে আমাদের গাড়িতে উঠে পড়লো বাবু ব্যস্ত হয়ে বললেন কামড়া রিজার্ভ জায়গা নেই উঠতে দিলেন সন্ন্যাসীদের জ্বালায় দেখছি আর পাড়া গেল না দৌড়াই গিয়ে তুই খাবি কেন খাবো না অন্যদের জিজ্ঞেস করাতে ওরা বললেন যে খাবেন না গরম চায়ের ভাঁড় কোন রকমের এহাত ওহাত করতে করতে ফেলুদা বললাম শ্রীবাস্তার সাংঘাতিক তুই বললে জানতে পারতি যে লোকটাকে সবচেয়ে নিরীহ বলে মনে হয় সেই শেষ পর্যন্ত অপরাধী প্রমাণ হয় এই ঘটনা তো আর ডিটেকটিভ বইয়ের ঘটনা নয় তাতে কি হলো শ্রীবাস্তব করছিল তুমি বলছো শ্রীবাস্তব ও খারাপ লোক আর ডাকাতরাও খারাপ লোক তাহলে সকলেই খারাপ লোক কারণ গণেশ গুহ বলেছিল মনবিহারীবাবু ভালো লোক নয় ফেলুদা উত্তরের বদলে চায়ের ভাঁড়ে একটা বড় রকম চুমুক দিতেই ওর থেকে জানি একটা দলা পাকানো কাগজ ঠাই করে এসে ওর কপালে লেগে রিবাউন্ড করে একেবারে ভাঁড়ের মধ্যে পড়লো এক ছগোলে কাগজটা ভাঁড় থেকে তুলে নিয়ে ফেলুদা প্ল্যাটফর্মে ভিড়ের দিকে চাইতেই গার্ডের বিশ্লেষণা গেল এখন আর কারোর সন্ধানে ছোটাছুটি করার কোনো উপায় নেই কম্পার্টমেন্টে ওঠার আগে কাগজটা খুলে একবার নিজে দেখে তারপর আমাকে দেখিয়ে ফেলুদা সেটাকে আবার দলা পাকিয়ে প্ল্যাটফর্মের পাশ দিয়ে একেবারে ট্রেনের চাকার ধারে ফেলে দিল কাগজে লেখা ছিল खूब हार देखे बुझल पान रस दिएशाह लखनऊ संगे संगे चले सन्दे हुए कमर बुलम्र चले ट्रेन छूटे चले बरे दिखाई কামরায় সব শুদ্ধ সাতজন লোক আমি আর ফেলুদা একটা বেঞ্চিতে একটাই বাবা শ্রীবাস্তব আর তৃতীয়টায় বাবু আর সেই সন্ন্যাসী বাবাদের ওপরের বনবিহারীবাবুর একটা কাঠের প্যাকিং কেস আর একটা বড় ট্রাঙ্ক রয়েছে আমাদের ওপরের বাংকে একটা লোক আপাদ মস্তক চাদর মুড়ি দিয়ে ঘুমচ্ছি লখনউ স্টেশনে গাড়িতে উঠে অবধি তাকে এই ঘুমন্ত আর চাদর মুড়ি অবস্থাতেই দেখেছি তার পায়ের ডগা দুটো শুধু বেরিয়ে আছে ঘুম পেয়েছে মাঝে মাঝে চোখ রগড়িয়ে টান হয়ে বসেছেন। সন্ন্যাসীর যেন আমাদের কোনো ব্যাপারেই কোন নেই সে এক মনে একটা হিন্দি খবরের কাগজের পাতা ফেলুদা জানলার বাইরে চেয়ে बन विहारी बाबू हटात अली गान, गान। तुम्हें खूब भलोरी गाइए पाइप गान गई गान रचनाओ करत भारतवबर्षे प्रथम अपेरा लिखे बिलीति ढंग युद्ध करते फोटाओ শেষ বর্ষটা কাটে কলকাতার সব কলকাতার মুসলমান বিখ্যাত ধনী রাজেন মল্লিকের সঙ্গে এক জোটে কলকাতার প্রথম চিড়িয়াখানার পরিকল্পনা করেন ওই ওয়াজেদ আলী শাহ কথা শেষ করে বাবু দাঁড়িয়ে উঠে বাংকে রাখা ট্রাঙ্কটা খুলে তার ভেতর থেকে একটা ছোট গ্রামের মতো দেখতে একটা সাদা জিনিস টিপতেই বুঝতে পারলাম কি একটা জিনিস জানি চলতে আরম্ভ করলো বনবিহারী বাবু বললেন এ গান যদি সত্যি করে উপভোগ করতে হয় তাহলে জানালা দিয়ে বাইরের দিকে দেখতে শোনো আমি আবতে দেখলাম বিরাট দিকে বনবিহারী বাবু বললেন বাড়াইনি যাতে মনে হয় চিৎকারটা দূর থেকেই আসছে তারপর শুনলাম হাসি সে এক অদ্ভুত জঙ্গলের পাশ দিয়ে ছুটে চলেছি আর সারা জঙ্গল থেকে শব্দটা আরেকটু কমানো উচিত কারণ ওটা শোনা যায় খুব আসতেই তবে গাড়ির শব্দের জন্য আমি ওটা একটু বাড়িয়ে শোনাচ্ছি হ্যাঁ আমার বুকের ভেতরটা যেন করতে লাগলো অস্তিত্বটা জানিয়ে দেওয়ার জন্য এই শব্দটা করে যাতে অন্য কোনো প্রাণী অজান্তে ওদের মারিয়ে না ফেলে বাবা বললেন তাহলে ওরা এমনিতে মানুষকে অ্যাটাক করে না জঙ্গলে টঙ্গলে এমনিতে করে না সে আমাদের দিশি বিষাক্ত সাপেরাই বা কটা করে বলুন তবে কোন ঠাসা হয়ে গেলে করে বই কি যেমন ধরুন একটা ছোট ঘরের মধ্যে আপনার সঙ্গে যদি করে রাখা যায়। তাহলে কি আর করবে না নিশ্চয় করবে আর এদের আরেকটা আশ্চর্য ক্ষমতা কি জানেন তো ইনফ্রারের রশ্মি এদের চোখে ধরা পড়ে অর্থাৎ এরা অন্ধকারে স্পষ্ট দেখতে পায় भय भय शब्द बार शब्द संगीत चेय मधुर বাইরে যখন যাই জানোয়ার তো সঙ্গে নিয়ে যেতে পারি না তাই এই নিয়ে যাই সঙ্গে করে বরেলিতে আমাদের দিল সন্ন্যাসী ভদ্রলোক এক প্লেট খাবার পরেও আমার প্লেট থেকে মুরগির ঠ্যাং তুলে নিয়ে বললো ব্রেনের কাজটা যখন বেশি চলে তখন মুরগি জিনিসটা খুব হেল্প করে আর আমি বুঝি ব্রেনের কাজ করছি না তোরটা কাজ নয় খেলা তোমার এত কাজ করে কি ফলটা হচ্ছে শুনি বাবা বললেন ভোর চারটে উঠতে হবে তোরা বেঞ্চের অর্ধেকটা আমি নিয়ে বাকি অর্ধেকটা ফেলুদাকে ছেড়ে দিলাম বনবিহারী বাবু বললেন উনি ঘুমবেন না বাইরে চাঁদের আলো রয়েছে শুধু তাই না আমি যেখানে শুয়ে আছি সেখান থেকে চাঁদটা দেখাও যাচ্ছে বোধ পূর্ণিমার আগের দিনের চাঁদ আর সেটা আমাদের গাড়ির সঙ্গে সঙ্গে ছুটে চলেছে চাঁদ দেখতে দেখতে আমার মন কেন জানি বললো যে হরিদ্বারে শুধু তীর্থস্থানই দেখা হবে না আরো কিছু ঘটবে সেখানে কিংবা এও হতে পারে যে আমার মন চাইছে হরিদ্দারেও কিছু ঘটুক শুধু গঙ্গা আর গঙ্গার ঘাট আর মন্দির দেখলেই যেন ওখানে যাওয়াটা সার্থক হবে না আচ্ছা ট্রেনের এত দোলানি আর এত শব্দের মধ্যে কি করে ঘুম এসে যায় কলকাতায় আমার বাড়ির পাশে যদি এরকম ঘটাং ঘটাং শব্দ হতো তাতে অভ্যস্ত হয়ে যায় তখন আর শব্দটা ডিস্টার্ব করে না আর ঝাঁকুনিটা তো ঘুমকে হেল্পই করে খোকাদের দোল দিয়ে ঘুম বরং শব্দ আর দোলানি যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে ঘুম ভেঙে যাওয়ার চান্স থাকে দেখিস অনেক সময় চোখ বুঝে এসেছে যেন উঠে বাং থেকে নেমে একবার ঘরের মধ্যে ঘোরাফেরা করলো তারপর একবার যেন একটা হাসি শুনতে পেলাম সেটা মানুষও হতে পারে আবার হায়নাও হতে পারে তারপর দেখলাম আমি ভুল ভুলে পথ হারিয়ে পাগলের মতো ছুটে বেড়াচ্ছি আর যতবারই দেখছি একটা আমার পথ আগলিয়ে দাঁড়িয়ে আছে আর প্রকাণ্ড দুটো জল জলে সবুজ চোখ আমার দিকে দেখছে একবার একটা মাকসা হঠাৎ আমার দিকে এগিয়ে এসে তার প্রকাণ্ড কালো লোম ঢাকা পাটা আমার কাঁধের উপর রাখতেই আমার ঘুম আর স্বপ্ন সঙ্গে ভেঙে গেল আর দেখলাম সত্যজিৎ রায়ের বাদশাহী আমি ডুন এক্সপ্রেসে লাগেজ উঠে গেছে ফেলুদাদের বনবিহারি বাবুও এই এলেন বলে হঠাৎই দেখা গেল শ্রীবাস্তব সবাইকে সারপ্রাইজ করে দিয়ে ওদের সঙ্গে হরিদ্বার যাচ্ছেন ট্রেন ছাড়ার আগে অবশ্য আরেক ঘটনা ঘটল ধীরু কাকা সি অফ করতে এসেছিলেন ওদের হঠাৎ এক গেরুয়াধারী সন্ন্যাসীকে দেখে বেশ আহ্লাদিত হলেন ইনি নাকি ওর পুরোনো বন্ধু অম্বিকা এবং ইনি নাকি সেদিন ধীরু কাকার বাড়ি এসেছিলেন তাহলে আলমারি খুলে আংটি নিল কে বনবিহারীবাবুর সন্দেহ শ্রীবাস্তব ফেলুদা অবশ্য এখনও মুখ খুলতে নারাজ ওর মাথায় ঘুরছে পিয়ারিলাল সেঠের শেষ কথা স্পাই এর মধ্যেই কামরায় আরেক সন্ন্যাসী এসে উঠেছেন আর হরদই স্টেশনে ফেলুদাকে কি যেন আবার হুঁশিয়ারি দিয়েছে এবার যা হওয়ার হবে হরিদ্বারেই তারপর আগেই বলেছিল যে এরকম হয় আর এই সব পান্ডাদের কাছে নাকি প্রকাণ্ড মোটা মোটা সব খাতা থাকে তাতে নাকি আমাদের সব দুশো তিনশো বছরের পূর্বপুরুষদের নাম ঠিকানা লেখা থাকে অবশ্যই তারা যদি কোনোদিন হরিদ্বারে এসে থাকেন তাহলেই चे उत्पाती धर्मशाल खावा मंदना तो मामला तो मोटर ऋषिकेश लसमान झूला কুলিন মাথায় জিনিস চাপিয়ে প্রায় রাতের মতো অন্ধকারে আমরা পাঁচজন ধারটায় গিয়ে বসতে পারলে দেখবি ভালোই লাগবে খট খট ঘর ঘর করতে করতে আমাদের টাঙ্গা অলিগলির মধ্যে দিয়ে চলেছে দোকান টোকান এখনো একটাও ফোলেনি রাস্তার দুপাশে লোক কম্বল মুড়ি দিয়ে খাটিয়ে শুয়ে ঘুমাচ্ছে বাতি দু একটা করে জ্বলছে এখানে সেখানে কিছু বুড়ো লোক দেখলাম হাতে ঘটি নিয়ে রাস্তা হেঁটে চলেছে ফেলুদা বলল ওরা গঙ্গা গঙ্গাসনান যাত্রী সূর্য যখন উঠবে তখন কোমর জলে দাঁড়িয়ে সূর্যের দিকে চেয়ে স্টপ করবে বাকি শহর এখনো ঘুমন্ত বললেই চলে আমাদের সামনের গাড়িটায় বনবিহারী বাবু ছিলেন একটা সাদা একতলা থামওয়ালা বাড়ির সামনে সেটা থামল আমাদের আর বাবাদের গাড়িও তার পিছনে থামল বুঝলাম এটাই শীতল ধর্মশালা বাড়ির সামনের ফটকের ভিতর দেখতে পেলাম একটা বেশ বড় খোলা জায়গা আর তিন পাশে বারান্দা আর ঘরের শাড়ি ধর্মশালা চাকর এসে মালগুলো তুলে নিয়ে গেল আমরা তার ফটকের পিছন গেট দিয়ে ঢুকেছি এমন সময় আর একটা টাঙ্গা এসে ফটকের সামনে দাঁড়াল তারপর দেখি বরেলি পর্যন্ত যে সন্ন্যাসী আমাদের সঙ্গে ছিলেন তিনি সেই টাঙ্গা থেকে নামলেন লোকটাকে দেখে আমি ফেলুদার কোটের আস্তিন ধরে একটা টান দিয়ে বললাম এই সেই ট্রেনের সন্ন্যাসী ফেলুদা ফেলুদা একবার আর চোখে লোকটার দিকে দেখে মুখ ঘুরিয়ে নিয়ে বলল এই বাবাজির মধ্যেও তুই রহস্যজনক কিছু পেলি নাকি কিন্তু বারবার দুটো পাশাপাশি ঘরে আমাদের থাকার বন্দোবস্ত হল একটাতে চারটে খাটিয়া পাতা রয়েছে তার মধ্যে একটাতে একজন লোক ঘুমাচ্ছে আর বাকি তিনটে আমি বাবা আর ফেলুদার জন্য ঠিক হলো। পাশের ঘরে শ্রীবাস্তব আর বাবুর ব্যবস্থা হলো বাবুর ঘরেই দেখলাম সেই বাবাজিও আশ্রয় নিলেন মুখ টুক ধুয়ে চা বিস্কুট খেতে খেতে সূর্য উঠে গেল আর ধর্মশালাতেও লোকজন উঠে গিয়ে বেশ একটা গোলমাল শুরু হয়ে গেল এখন বুঝতে পারলাম কত রকম লোক এখানে এসে রয়েছে ছেলে বুড়ো মেয়ে পুরুষ বাঙালি হিন্দুস্তানি মারবাড়ি গুজরাটি মারাঠি মিলে হইচই হট্টগোল ব্যাপার বাবা বললেন তোরা কি বেরোবি নাকি সেরকম তো ভাবছিলাম একবার ঘাটের দিকটা ঘুরে এলে তাহলে সেই ফাঁকে আমি বাবুর সঙ্গে গিয়ে কাল সকালের জন্য দুটো ট্যাক্সির ব্যবস্থা দেখি আর কাজ করতো ভেলু বাজারের দিকটা গিয়ে একবার দেখো তো যদি একটা এভারেডি টর্চ পাওয়া যায় এ তো আর লখনউ শহর না ও জিনিস এখানে হাতে রাখা ভালো আমরা দুজনে বেরিয়ে পড়লাম হেলুদা বললো এত ছোট শহরে টাঙ্গা না নিয়ে হাঁটাই ভালো হাতে হাতে বুঝলাম ধোয়া। ধর্মশালা সামনের রাস্তা দিয়ে কিছু দূর এগিয়ে গিয়ে একজন লোককে জিজ্ঞেস করতেই সে ঘাটের পথ দেখিয়ে দিয়ে বললো ঘাটে পৌঁছনার কিছুক্ষণ আগে থেকেই একটা গন্ডগোল শুনতে না। শেষে বুঝতে পারলাম যে সেটা আসলে এত লোক একসঙ্গে স্নান করার গণ্ডগোল তার উপর ঘাটের পথের দুদিকে ভিখিরি আরও কম চেঁচামেঁচি করছেন আমরা ভিড় ঠেলে সিঁড়ির দিকে এরকম দৃশ্য আমি আর কখনো দেখিনি জলের মধ্যে যেন একটা মেলা বসেছে ঘাটের উপরেই একটা মন্দির তা থেকে আরতির ঘন্টার আওয়াজ আসছে এক জায়গায় গলায় কণ্ঠি পরা কপালে তিলক কাটা একজন বৈষ্ণব গান গাইছে তাকে ঘিরে একদল বুড়ো বসে আছে মানুষের আশেপাশে ছাগল কুকুর গরু ধাপে একটা খালি জায়গা বেছে নিয়ে বসে পড়ে বলল প্রাচীন ভারতবর্ষ যদি দেখতে চাস তো এই ঘাটের ধাপে কিছুক্ষণ বসে থাক থেকে এই জায়গার ব্যাপারটা এত অন্য রকম যে আমার মন থেকে আংটির ঘটনাটা প্রায় মুছেই যাচ্ছিল ফেলুদারু কি তাই নাকি ও মনে মনে রহস্য সমাধানের কাজ চলেছে। ওকে সেই কথাটা জিজ্ঞেস করতে সাহস হল না তাই এই সুযোগে খেয়ে নেব সিগারেটটা মুখে পুরে দেশলাইয়ের বাক্সটা খুলতেই দেখলাম তার মধ্যে কি একটা জিনিস ঝলমল করে উঠে আমি চমকে উঠে বললাম ওটা কি ফেলুদা ফেলুদা ততক্ষণে দেশলাই বার করে বাক্স বন্ধ করে দিয়েছে সে অবাক ভাব করে বললো কোনটা ওই যে চকচক করে উঠলো দেশলাই বাক্সেটটা আমি আর কিছু জিজ্ঞেস করতে পারলাম না কিন্তু দেশলাইয়ের উপর রোদ পড়লে এতটা ঝলমল করে উঠতে পারি এই জিনিসটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না হরিকাচরণ ঘাট থেকে গঙ্গা দৃশ্য দেখে দক্ষেশ্বরের মন্দির দেখে বাজারের মনিহারি দোকান থেকে যখন আমরা তিন সেলের একটা টর্চ কিনছি তখন প্রায় সাড়ে দশটা বাজে যতই ঘুরি না কেন আর যাই দেখি না কেন ফেলুদা দেশলাইয়ের বাক্সর মধ্যে এই চকচকানির কথাটা আমি কিছুতেই ভুলতে পারছিলাম না বারবার খালি মনে হচ্ছিল যে ওটা আসলেই এই ঔরঙ্গজেবের আংটির হিরের চকচকানি ফেলুদা যদি বলতো ওটা একটা শিকি বা আধুলি তাহলেও হয়তো বিশ্বাস করতে পারতাম কিন্তু ফসফরস এর ব্যাপারটা যে ফেলুদা ওসব সব হুমকি দেওয়া দেওয়া কাগজ পাচ্ছে আর ওর গুলতি দিয়ে ইঁট মারছে আর লাঠির ডগায় ক্লোরোফম আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে ফেলুদা কিন্তু সারা রাস্তা গুনগুন করে গান গিয়েছে একবার গান আমায় বললো খট বলে একটা রাগ আছে জানিস এটা সেই রাগ সকালে হয় আমি বলতে চেয়েছিলাম যে খট্ট জানি না রাগ রাগিনী জানি না কিন্তু আমার ভীষণ রাগ হচ্ছে আর খটকা লাগছে তুমি আমায় ধাপ্পা দিলে কেন কিন্তু কথাটা আর বলা হলো না কেন তখন আমরা ধর্মশালায় পৌঁছে গেছি মনে মনে ঠিক করলাম যে আজকের মধ্যেই ফেরুদার সঙ্গে এ বিষয়ে কথা বলতেই হবে ধর্মশালার বারান্দায় দেখি বাবা বনবিহারীবাবু শ্রীবাস্তব আর গপ করছে। বাবা আমাদের দেখেই বললেন ট্যাক্সির ব্যবস্থা হয়ে গেছে। কাল ভোর ছটায় বনবিহারী বাবুর চেনা থাকায় বেশ সস্তায় হয়ে গেল বাঙালি ভদ্রলোক শুনলাম এলাহাবাদে থাকেন নাম বাবু। তিনি নাকি একজন নাম করা হাত দেখিয়ে আপাতত বাবুর হাত দেখছেন বাবু বললেন কোন জান দেখুন বনবিহবাবুরের বিলাসবাবু হাত দেখিয়ে আমার কিন্তু তার পা টা দেখে ভারী অদ্ভুত লাগলো বুড়ো আঙুলটা তার পাশের আঙুলের প্রায় আধ বড় আর দেখে মনে হলো খুব রিসেন্টলি যেন আমি সেরকম পা দেখেছি বাবু একটা হাঁপ ছাড়া শব্দ করে বললেন বিলাসবাবুর বাংলায় একটা অবাঙালি টান লক্ষ্য করলাম বনবিহারী বাবু বললেন না তবু এসব জেনে টেনে রাখা ভালো আমার ভাই शिल्प्रव्य दामी जिनिस टख आर लाल शख जंतु जानवर তাই কি তাই আপনি কামড় খাওয়ার কথা বলছিলেন কিন্তু বিলাসবাবু প্রশ্ন করলেন আপনার কি ধরুন গত মাস মধ্যে। বনবিহারী বাবু বেশ জোরে হেসে উঠে বললেন কোন উদ্বেগ নেই তবে দেখার ইচ্ছে ছিল কিন্তু বন্ডিহারীবাবু হঠাৎ হাত দুটো সরিয়ে নিয়ে একটা হাই তুলে বললেন আসলে ব্যাপারটা কি জানেন কিছু মনে করবেন না সব পামিস্ট্রি ফমিস্ট্রিতে আমার বিশ্বাস নেই আমাদের ভূত ভবিষ্যৎ বর্তমান সবই আমাদের হাতে বটে কিন্তু সেটা হাতের রেখায় নয় হাত বলতে আমি বুঝি ক্ষমতা সামর্থ্য সেইটের ওপরেই সব নির্ভর করে এই বলে বনবিহারী বনবিহারীবাবু চেয়ার ছেড়ে উঠে সোজা ঘরের ভেতর চলে গেলেন আমার চোখ আবার চলে গেল বিলাসবাবুর পায়ের দিকে অনেক ভেবেও কিছুতেই মনে করতে পারলাম না যে কোথায় দেখেছি ওরকম লম্বা বুড়ো আঙুলওয়ালা পা সারাদিনের মধ্যে একবারও ফেলুদাকে সেই ঝলমলে জিনিসটার কথা জিজ্ঞেস করার সুযোগ পেলাম না রাত্রে বাবা যদিও বললেন তাড়াতাড়ি শুয়ে পড় খাওয়া দাওয়া করে বিছানা পেতে শুতে শুতে প্রায় দশটা হয়ে গেল লেপের তলায় যখন ঢুকছি তখন আমাদের পাশাপাশি দুটো ঘরের মাঝখানে দরজা দিয়ে একটা বিকট নাক ডাকার আওয়াজ পেলাম ফেলুদা বলল বাবু। আমি বললাম কি করে জানলে কেন কাল ট্রেনেও ডাকছিল শুনিস নি বিলাসবাবু ট্রেনেও ছিলেন হ্যাঁ তাই তো একটা রহস্যের হঠাৎ সমাধান হয়ে গেল ওই বুড়ো আঙুল ফেলুদা আস্তে করে আমার পিঠ চাপড়ে বলল গুড ঠিক কথা আমাদের ওপরের বাংকে উনি সারা চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন কেবল পায়ের ডগা দুটো বেরিয়েছিল বাং থেকে আর তখনই দেখেছিলাম ওই বুড়ো আঙুল কিন্তু এবার যে আসল প্রশ্নটা করতে হবে ফেলুদাকে বাবার নড়াচড়া দেখে বুঝতে পারছিলাম উনি এখনও ঘুমাননি বাবা না ঘুমলে কথাটা বলা চলে না তাই আরেকটু অপেক্ষা করতে হবে ধর্মশালাটা ক্রমেই আরও নিঝুম হয়ে আসছে আর সঙ্গে সমস্ত শহরটা শীতকাল তাই এমনিতেই লোকে তাড়াতাড়ি শুয়ে পড়ছে আমাদের ঘরের ভেতর অন্ধকার বাইরে উঠোনে বোধহয় একটা লাইট জ্বলছে আর তারই আলো আমাদের দরজার চৌকাটে এসে পড়েছে একবার আমাদের ঘরের মেঝে থেকে যেন খুট করে একটা শব্দ এল বোধহয় ইঁদুর টিদুর কিছু হবে এবার বাবার খাটিয়া থেকে শুনলাম ওর জোরে জোরে নিঃশ্বাস পড়া শব্দ বুঝলাম উনি ঘুমিয়ে পড়েছেন আমি ফেলুদার দিকে ফিরলাম তারপর গলা নামিয়ে একেবারে ফিস ফিস করে বললাম ওটা আংটি ছিল তাই না ফেরুদা কিছুক্ষণ চুপ তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে আমারই মতো ফিস করে বলল তুই যখন জেনেই ফেলেছিস তখন আর তোর কাছে লুকোনোর কোনো মানে হয় না আংটিটা আমার কাছেই রয়েছে সেই প্রথম দিন থেকেই তোরা সব ঘুমিয়ে পড়ার পর ধীরু কাকার ঘরে আল নায় ঝোলানো তাকে ধরার আরো সুবিধে হবে বলে তাহলে ওই সন্ন্যাসী কি আংটিটাই নিতে এসেছিলেন অম্বিকা বাবু নয় আরেকজন সন্ন্যাসী যে নকল যার হাতে অ্যাচি কেস ছিল সেই এসেছিল চুরি করতে একটা নিরাপদ জায়গায় রেখে দিয়েছিলাম কোথায় ভুল বুলাইয়ার একটা খুব রিপেতর কি সাংঘাতিক বুদ্ধি এতদিনে বুঝতে পারলাম দ্বিতীয়বার ভুলাইয়া যাবার এবং গিয়ে কিছুক্ষণের জন্য হারিয়ে যাবার কিন্তু তবু মনে একটা খটকা লাগল তাই জিজ্ঞেস করলাম জানতে না। প্রথম দিনেই সেটার একটা ব্যবস্থা করেছিলাম আমার বাঁ হাতের কোড়ে আঙুলের নোকটা বড় সেটা জানিস তো প্রথম দিনে হাঁটবার সময় ভুলভুলাইয়ার প্রত্যেকটি গলির মুখে দেওয়ালের গায়ে নোখ দিয়ে ঘোষে এক দুই তিন করে নম্বর দিয়ে রেখেছিলাম सत नम्बर गोलि खुबर मूर्ति आंगीम निरापद जैगा हरिद्दार जब अच्छी लखनऊ लगे ना तक बार कर नहीं आसिटा आतेम्भ कर ले प्रमाण तो नहीं विश्वास कर কারণ অত বুদ্ধি ওদের নেই কিন্তু আমার গলা শুকিয়ে প্রায় আওয়াজই বেরোচ্ছিল না কোন রকমের ঢোক গিলে তবে কথাটা শেষ করতে পারলাম কিন্তু তার মানে তো তোমার সাংঘাতিক বিপদ হতে পারে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়াই ধর্মশালা এখন চুপচাপ দূরে রাস্তায় একটা কুকুর ডেকে উঠলো পাশের ঘরে নাক ডাকার শব্দ এক চলেছে ঘুম কি আসবে ফেলুদার টেক্কামার্কা দেশলাইয়ের বাক্সে রোদের আলোতে ঝলমল করা বাদশাহী আংটির কথা কিছুতেই আংটির ব্যাপারে কি অদ্ভুত সাহসের সঙ্গে ফেলুদা নিজেকে জড়িয়ে ফেলেছে তা ভাবতেও অবাক লাগে অথচ এটাও ঠিক যে ও যদি না থাকতো তাহলে হয়তো আংটি চুরিও হয়ে যেত আর চোর ধরাও পড়তো না পাশের ঘর থেকে কিন্তু মনে হয় যেন অনেক দূর থেকে র্যাটেল স্নেকের আওয়াজ পেলাম বুঝলাম বনবিহারীবাবু তার প্রিয় সঙ্গীত শুনছেন আর এই ঝুমঝুমের আওয়াজ শুনতে শুনতে এই ঘুমটা এসে গিয়েছিল বাবার ট্র্যাভেলিং ক্লকে পাঁচটার সময় অ্যালার্ম দেওয়া ছিল কিন্তু আমার ঘুম ভেঙে গেল সেটা বাজার একটু আগেই তাড়াতাড়ি মুখটুক ধুয়ে চাটা খেয়ে তৈরি হয়ে নিলাম সঙ্গে নিয়ে যাওয়ার জন্য খাবারের কথা বলতে শ্রীবাস্তব বললেন জুলায় একদম ভালো করে গরম জামা পরে নিয়েছিলাম কারণ পথে তো ঠান্ডা হবেই আর লক্ষ্মণ ঝুলার হাইট বেশি বলে সেখানে এমনিতেই এখানে চেয়ে বেশি ঠান্ডা পৌনে ছটার সময় দুটো ট্যাক্সি পর এসে ধর্মশালার গেটের সামনে দাঁড়ালো আমাদের সঙ্গে সঙ্গে দেখলাম বিলাসবাবু এসেছেন শুনলাম উনিও ঝুলা যাবেন বলে আমাদের দলে ঢুকে পড়েছেন কোন গাড়িতে উঠব ভাবছি এমন সময় বাবু এগিয়ে এসে বললেন তিনজন তিনজন করে ভাগাভাগি হয়ে যেতে হবে অবশ্যই জানোয়ার সম্বন্ধে আমার কিছু ইন্টারেস্টিং গল্প আছে তবেশবাবু যদি চাও তো আমার গাড়িতে আসতে পারো আমি বললাম শুধু আমি কেন ফেলুদাও নিশ্চয়ই শুনতে চাইবে ফেলুদা কোনো আপত্তি করল না তাই শেষ পর্যন্ত আমি ফেলুদা আর বাবু একটা গাড়িতে আর বাবা শ্রীবাস্তব আর বিলাসবাবু অন্য গাড়িতে উঠলাম শ্রীবাস্তবের সঙ্গে দেখলাম বিলাসবাবুর বেশ ভাব হয়ে গেছে সামনে সিটে ড্রাইভারের পাশে বাবু তার কাঠের বাক্সটা রাখলেন বললেন এইটাতে আমার অজগর আসবে পেছনের সিটের মাঝখানে ফেলুদা আর দুপাশে আমি আর বনবিহারী বাবু বসলাম বনবিহারীবাবু বোধহয় বেশ ফুর্তিতেই আছেন কারণ গুনগুন করে গান ধরেছেন বোধহয় অজগরের আশাতেই ওর মনের ভাব খেলুদা কেবল দেখলাম একেবারে চুপ মেরে গেছে কি ভাবছে श्रीबास्तव फाकताले हाथी देखिए बन विहारी बाबू हटा अच्छा शीजा रास्ता धूलो उठचेना रोधे तेज बाढ़ স্পিড কমিয়ে দিল আর তার ফলে বাবাদের ট্যাক্সি বেশ কিছু দূরে এগিয়ে গেল ধুলো হোক যাই হোক আমি মনে মনে চাইছিলাম গাড়ি দুটো যেন কাছাকাছি একসঙ্গে চলে কিন্তু বনবিহারীবাবুর আদেশের উপর কিছু বলার সাহস হল না ড্রাইভার বাধ্যভাবে গাড়িটাকে রাস্তার একটু বাঁদিকে নিল আর অমনি একটা পুরনো ধরনের শেভরুলি ট্যাক্সি আমাদের গাড়ির পাশ দিয়ে হুশ করে বেরিয়ে গিয়ে গেল যাবার সময় দেখলাম যে সে গাড়ির পেছনে সিটে বসা একজন লোক মুখবার করে আমাদের দিকে দেখে নিল এ আমাদের চেনা লোক সেই বারেলি পর্যন্ত যাওয়া গেরুয়াধারী সন্ন্যাসী সানডে সাসপেন্সে আজ শুনছেন সত্যজিৎ রায়ের বাদশাহী আমপি। হরিদ্বারে পৌঁছে সব্বাই গিয়ে উঠল শীতল দাসের ধর্মশালায় একটা ঘরে ফেলুদারা আর অন্য ঘরে বনবিহারী বাবু শ্রীবাস্তব আর খুব অবাক লাগলেও সেই কামরাই ছিলেন আপাতমস্তক ঢাকা দিয়ে ঘুমচ্ছিলেন কিন্তু এসবের চেয়েও ইন্টারেস্টিং একটা কাণ্ড ঘটল গঙ্গার ঘাটে ফেলুদা দেশলাই বের করে সিগারেট ধরাতে যেতেই কি যেন একটা রোদ্দুরে চকমক করে উঠল তপসের আন্দাজ ঠিক ছিল এতদিন ফেলুদাই আংটিটা নিজের কাছে লুকিয়ে রেখেছিল সবাই মিলে এবার ঝুলা যাচ্ছে কিন্তু পেছন পেছন আর একটা গাড়িতে সেই গেরুয়া সন্ন্যাসী না তারপর আমরা আগেই ঠিক করেছিলাম যে প্রথমে লক্ষ্মণঝুলা যাব বেশ কিছুক্ষণ থেকে দুপুরে খাওয়া সেরে ফেরার পথে সম্বন্ধে আমার খুব বেশি উৎসাহ ছিল না সেও তো তীর্থস্থান পাণ্ডা ধর্মশালা অলিগলি ঘাট মন্দির এই সব কেবল গঙ্গাটা একটু অন্যরকম বাবু এখন ফেলুদার গানটা ধরেছে গান থামিয়ে হঠাৎ বাবু বললেন এই গানের সুরে জ্যোতি ঠাকুরের একটা বাংলা গান আছে জানো হিরুদা বলল। জানি কত কাল ভারত হে ঠিক বলেছ এইচ ও আর এন হর্ন ওটার মানে কিন্তু সিং হ্যাঁ আবার এটার মানে গান আবার মানে কামান আর মতো মানে মানে আই বাবু বললেন এটার জন্যই বোধ আমার গান বলতেই বন্দুকের কথা মনে পড়ে আর বন্দুক বলতেই ঝিম করব্যাট ওদের ভালোবাসতেন এই বলে আবার গুনগুন করে গান ধরলেন বনবিহারীবাবু গাড়ি ছুটে চলেছে লক্ষ্মণ ঝুলার দিকে বাঁধিকে পাহাড় সামনে পাহাড় ডান দিকে মাঝে মাঝে গঙ্গাটা দেখা যাচ্ছে মাঝে মাঝে ঘনজম্ব আকাশে মেঘ জমেছে সূর্যটা এক একবার মেঘে ঠেকে যাচ্ছে আর তখনই বাতাসটা আরো ঠান্ডা হয়ে যাচ্ছে আমি প্রথম দিকে কেবল লছলার কথাই ভাবছিলাম এখন আবার মাঝে মাঝে আংটির ব্যাপারটা মনটাকে খোঁচা দিতে আরম্ভ করেছে অনেক কিছু নতুন জিনিস এই দুদিনে জানতে পেরেছি কিন্তু আরও অনেক কিছুই যে এখনও জানতে বাকি আছে মহাবীর কেন করে যে প্যারিলাল স্বাভাবিকভাবে মারা যাননি প্যারিলাল কিসের জন্য চিৎকার করেছিলেন মারা যাওয়ার আগে প্যারিলাল কোন স্পাই কথা বলতে চেয়েছিলেন সে স্পাই কি আমাদের চেনার মধ্যে কেউ না চেনার বাইরে এই সব ভাবতে ভাবতে আমার চোখটা গাড়ির মধ্যে আয়নাটার দিকে চলে গেল আয়নায় ফেলুদাকে দেখা যাচ্ছে সে অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সামনের দিকে চেয়ে কি জানি দেখছে এবার আমি আর চোখে ফেরুদার দিকে চেয়ে দেখি সে দেখছে তার সামনেই বসার ড্রাইভারের দিকে আমার চোখটাও প্রায় আপনা থেকেই ঘুরে ড্রাইভারের দিকে গেল আর সেদিকে দৃষ্টি পড়তেই আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল ড্রাইভারের পাগড়ির নিচে আর কোটের কলারের ঠিক ওপরে ঘাড়ের মাঝখানে আঁচড়ের দাগ রকম দাগ আমরা আর একজনের ঘাড়ে দেখেছি সে হল গণেশ গুহ এবার ফেলুদার দিকে চেয়ে দেখি সে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে জানলার বাইরে দেখছে তাকে এমন গম্ভীর এর আগে আমি কখনো দেখিনি কোয়ালিটি রেস্টুরেন্টে বসে গণেশ গুহ বলেছিল সে বনবিহারী বাবু চাকরি ছেড়ে দিয়ে সেই দিনই কলকাতায় চলে যাচ্ছে আর আজ সে পাঞ্জাবি ড্রাইভারের আমাদের নিয়ে চলেছে লোলা হঠাৎ করে মনে পড়ল বাবুই এই ট্যাক্সি ঠিক করে দিয়েছিলেন তাহলে কি আমি আর ভাবতে পারলাম না আমার মাথা ভো ভো করতে আরম্ভ করেছে আমরা কোথায় চলেছি এখন লক্ষ্মণ ঝোলা না অন্য কোথাও বাবুর উদ্দেশ্যটা কি অথচ তাকে দেখে তো তার মনে কোন উত্তেজনা বাড়ি পাব সেখানেই আমার অজগরটা থাকার কথা যাওয়ার সময় একবার দেখে যাই ফেরার পথে একেবারে বাক্সে পুরে নিয়ে গাড়িতে তুলে নেব। কি বলেন এটা যে লক্ষ্মণ ঝুলা নয় সেটা তোমাকে কে বলল তবেশ বাবু হাওড়া বলতে কি কেবল হাওড়ার পুল আর তার আশপাশটা বোঝায় লক্ষ্মণ ঝুলা শুরু হয়ে গেছে এখান থেকেই বাবুর নির্দেশের অপেক্ষাও করল না যেন তার আগে থেকেই জানা ছিল এ রাস্তা দিয়ে যেতে হবে কেমন লাগছে বাবুর গলায় একটা নতুন সুর কথাগুলোর পেছনে যেন একটা বলেই হাত বলতে চাইছে ভয় পাস না আমি আছি রুমাল এনেছিস ফেলুদার এই প্রশ্নটার জন্য আমি একেবারেই তৈরি ছিলাম না তাই কিরকম ভেবা খেয়ে গেলাম তার কোটের পকেট থেকে একটা রুমাল বার করে আমার পকেটে গুঁচে দিল কেন যে সেটা করলো তা বুঝতেই পারলাম না বনবিহারি বাবু তার টেপ রেকর্ডের নিজের কোলের ওপর নিয়ে সেটাকে চালিয়ে দিলেন শালবনের ভেতর হায়না হেসে উঠল বোন এখন আরও গভীর সূর্যের আলো আর আসছে না এখানে এমনিতেই মেঘ আরো ঘন হয়েছে বাবাদের গাড়ি এখন কোথায় লক্ষ্মণঝুলা পৌঁছে গেছে কি আমাদের যদি কিছু হয় ওরা টেরও পাবেন না সেই জন্যেই কি বাবু ওদের গাড়িটা এগিয়ে যেতে দিলেন মনে যত জোর আছে সাহস আছে সব একসঙ্গে জড়ো করার চেষ্টা করলাম কেন জানি বুঝতে পারছিলাম না ফেলুদার উপর যতই ভরসা থাকুক না কেন আজ যে অবস্থায় পড়তে হবে ওকে তাতে ওর যত বুদ্ধি যত সাহস আছে সবটুকু দরকার হবে গাড়ি আরও গভীর বোনের মধ্যে দিয়ে চলেছে এখন বনবিহারীবাবু আর গান গাইছেন না এখন কেবল ঝিঁঝির ডাক और मोटर चाकारलएार खसखसानी प्राय दस मिनट चलार पर काछर गुड़ी और पतार फाक दिएू दूरे एरक जगह गेतर क्या आरोप तैरी कर लठात मन पड़ल सम्पर्क क्योंकि सुंदरबने क्या फरेस्ट अफिसर तरक बाड़ी आ আশেপাশে বাঘ ঘোরাফেরা করে এও হয়তো সেই ধরনের একটা বাড়ি আর একটু কাছে গিয়ে বুঝতে পারলাম বাড়িটা কাঠের তৈরি আর সেটা বহু পুরোনো শুধু তাই না বাড়িটা আসলে একটা মাচার ওপর তৈরি এটা কাঠের সিঁড়ি দিয়ে সেই মাচায় উঠতে হয় বাইরে থেকে দেখে মনেই হয় না যে সেখানে কোনো লোক থাকে আমাদের ট্যাক্সি বাড়িটার সামনে এসে দাঁড়ালো कौन हारी बाबू पाड़े आने तब एसे जख तक भेतरे गेक्षा जाक हतो काछाचिर मध्य क्या गेन काटटाट संग्रह करते एक मानुष तो सब निजे करें और जानवर भय नहीं मत ऐसो हेलू चंद्र तबेश चंद्र भेतरे ग एक ही सन्यासी तो अनेक देखले এবার একজন সত্যিকারের কিভাবে থাকেন দেখবে আমরা তিনজন গাড়ি থেকে নামলাম না থাকলে আমার মনের অবস্থা যে কি হতো জানি না এখনো যে সাহস পাচ্ছি তার একমাত্র কারণ হল ফেলুদার নির্বিকার ভাব এক এক সময় তাই মনে হয় বিপদটা হয়তো আসলে আমার কল্পনা আসলে ড্রাইভার সত্যিকারের শিখ ড্রাইভার আর বাবু খুব ভালো লোক আর এই বাড়িটায় সত্যিকারের পাণে জীবনে একজন সাধু পুরুষ থাকেন যার কাছে একটা বারো ফুট লম্বা অজোগর সাপ আছে আর সেটা দেখার জন্যই বাবু এখানে আসছেন আগাছা শুকনো শালপাতার ওপর দিয়ে হেঁটে কাঠের সিঁড়ি দিয়ে উঠে আমরা বাড়িটার ভেতরে ঢুকলাম যে ঘরটায় ঢুকলাম সেটা সাইজে আমাদের ট্রেনের কামরার চেয়ে খুব বেশি বড় নয় ঢোকার দরজা ছাড়াও আর একটা দরজা আছে সেটা দিয়ে পাশের আর একটা ঘরে যাওয়া যায় কিন্তু মনে হলো সে দরজাটা বাইরে থেকে বন্ধ দুটো দরজার উল্টো দিকে দুটো ছোট্ট জানলাও রয়েছে জানলা দিয়ে বাইরের শালবন দেখা যাচ্ছে মাচাটার হাইট একটা মানুষের বেশি নয় বনবিহারীবাবু কাঁধে ঝোলানো টেপ রেকর্ডের মাটিতে নামিয়ে রেখে বললেন পারেজির কেমন সরল জীবনযাত্রা দেখেই বুঝতে পারছ ঘরের মধ্যে একটা ভাঙা টেবিল একটা হাতল ভাঙা বেঞ্চি আর একটা টিনের চেয়ার ফেরুদা বেঞ্চিটার উপর বসলো দেখে আমিও তার পাশে গিয়ে বসলাম বাবু তার পাইপে তামাক ভরে তাতে আগুন দিয়ে টেসলাইটা জানলা দিয়ে বাইরে ফেলে দিয়ে টিনের চেয়ারটা মজবুত কিনা হাত দিয়ে চেপে পরীক্ষা করে মুখ দিয়ে একটা আরামের শব্দ করে সেটার উপর বসলেন তারপর পাইপটাতে একটা বিরাট টান দিয়ে ঘরটাকে প্রায় ধোঁয়ায় ভরে দিয়ে চাপা অথচ পরিষ্কার গলায় ভীষণ স্পষ্ট উচ্চারণে বললেন তারপর ফেলু বাবু? আমার যেবার ফেরত চাই আপনার আংটি মনবিহারীবাবুর কথাটা যে ভেলুদাকে বেশ অবাক করেছে সেটা বুঝতে পার না বাবু। আর আর আংটি যে আমার কাছে রয়েছে তা আপনি কি করে জানলেন বনবিহারি বাবু এবার কথা বললেন অনুয়ান অনেক দিন থেকেই করছিলাম বাইরের একটা লোক এসে ধীরুবাবুর সবার ঘরের আলমারি খুলে তার থেকে আংটি বার করে নিয়ে যাবে এটা প্রথম থেকেই কেমন যেন অবিশ্বাস্য লাগছিল দিন প্রমাণ পাইনি এখন পেয়েছি কি প্রমাণ বাবু উত্তরে কিছু না বলে মেজে থেকে টেপ রেকর্ডারটা কোলে তুলে নিয়ে ढाना खुले स्विच टीपे दिल जाते जा रक्त जल हो ग चाका घूर जंत्रा थे फेलुदार कलारर बे বনবিহারী বাবু খট করে রেকর্ডারে সুইচ বন্ধ করে দিলেন তারপর বললেন কাল रात्रीে তোমরা শোবার আগে মাইক্রোফোনটা তোমাদের খাटिया তলায় রেখে এসেছিলাম ওইছি তোমরা যে ঠিক এই বিষয় কথাবার্তা বলবে সেটা আমার জানা ছিল না কিন্তু যখন বলেইছো তখন কি আর সুযোগ ছাড়া যায় এইচ চেয়ে বেশি প্রমাণ কি দরকার আছে তোমার হ্যাঁ नलाखा कम्पानी टा दिए आंटी क्या संगे आलाप है तर कि शख चोक मुखर पर लोप पे जाए खबर दे क्या चोर धरा पड़े नीपर लखनऊ इसे कबर थे श्रीवासवे आंती भाग बेचे उठबाई माल अन्पर सुस्थ हो उठलेंोग्यर सूझ संगे देखा करते गलम स्वीकार करेंश्चर् चूर व्यापारेमाल अस्वीकार आंग उन्नी को देखेंथ आंगटि रशीद पर्त रही এবার ফেলুদা কথা বলল আর তার গলার স্বরে ভয়ের কোনো চিহ্ন মাত্র নেই কিন্তু বাবু আমি এবার আপনাকে একটা প্রশ্ন করতে চাই আশা করি আপনি তার জবাব দেবেন বাবু বললেন আগে বলো সে আংটি এখনো তোমার কাছেই রয়েছে না তুমি সেটা অন্য কোথাও রেখে এসেছো নিজের জিনিস আমি নিজের হাতেই ফেরত নিতে চাই এবার ফেলুদার গলায় বিদ্রোপের ইঙ্গিত কিন্তু এতদিন তো অন্য লোক লাগিয়ে আংটি চুরির চেষ্টার ব্যাপারে এবং আমার পেছনে লাগার ব্যাপারে আপনার উৎসাহের কোনো অভাব দেখিনি আপনার ওই গণেশগুহ লোকটি যিনি আজ দাড়ি পাগড়ি পরে পাঞ্জাবি ড্রাইভার সেজেছেন তিনিই তো বোধ সেই নকল সন্ন্যাসী তাই না শ্রীবাস্তবের বাড়ি ডাকাতো বোধ হয় তিনি আর প্রথম দিন শ্রীবাস্তবকে ধাওয়া করার ভারও তো তার উপরই ছিল অবশ্যই পরে শ্রীবাস্তবকে ছেড়ে আমার পেছনে লাগানো হয় তাকে এমন কিছু কিছু কাজ সব সময় থাকে যার ভার অন্যের ওপর দিতে হয় আর বুঝতেই তো পারো গণেশের স্বাস্থ্যটা তো ভালো কারণ সে এককালে সার্কাসে বাঘ সিংহ হ্যান্ডেল করেছে सूतरा डान पीटेम का आंग तुम धरे रेखे तुम्हारे अमार जिन प्रपार्टी एवं से फिरत चाहिए शेष कथागुली बाबू बोलें प्राय चित मन सहस आनार अने चेष्टा सत्ते हमार हाथ पा रकम जान ठंडा हो आसल फलुदार उत्तर इश्पातर मत कठिन स्वरे खुण दभि परी आपनारे बनबिहारी बाबू प्रायपते कापते, -कापते चेहर छिड़े उठे दाड़ें शुकनो हाँ खुले बार আপনি পেয়ারিল দ্বিতীয় দিন সকালে তার বাড়িতে গিয়েছিলেন তাই না তাতে কি হয়েছে আমি গেলেই তার অ্যাটাক হবে তার বাড়িতে তো আগেও গিয়েছি আমি তখনও তো খালি হাতে গেছেন খালি হাতে মানে কিন্তু এই শেষবার আপনি খালি হাতে যাননি আপনার সঙ্গে একটা বাক্স ছিল আর সেই বাক্সের মধ্যে ছিল আপনার একটা আপনার বিশাল বিষাক্ত আফ্রিকান ব্ল্যাক তাই না পিয়ারিলাল বলতে চেয়েছিলেন স্পাইডার কিন্তু পুরো কথাটা সেই অবস্থায় উচ্চারণ করা সম্ভব হয়নি তাই স্পাইডার হয়ে গিয়েছিল স্পাই বনবিহারীবাবুর মুখ হঠাৎ জানি কেমন ফ্যাকাশে হয়ে গেল তিনি জানা ছিল না আপনি হয়তো মাকড়শাটা দেখিয়ে ভয় পাইয়ে আংটিটা আদায় করে নিতে চেয়েছিলেন কিন্তু হয়ে গেল একেবারে হার্ট অ্যাটাক এবং শেষ পর্যন্ত মৃত্যু এই মৃত্যুর জন্য আপনি ছাড়া আর কে দায়ী বলুন আর আপনি বলছেন আংটিটা আপনি কিনেছিলেন এবং পেয়ারি লাল সেটা চুরি করেন আমি যদি বলি আংটি পেয়ারিল কিনে কলকাতায় আঠেরো বছর আগে আপনাকে থেকে আপনার ও আর আপনার আপনার সেই তালা দেওয়া বন্ধ এরকম অনেক জিনিস আছে আর ওই সব মূল্যবান জিনিস চোর ডাকাতের হাত থেকে সামলানোর জন্যেই আপনার ওই চিড়িয়াখানা বাবু গম্ভীর গলায় বললেন তুমি আর কি বিশ্বাস করো সেটা শুনতে পারি কি নিশ্চয় পারেন আমার বিশ্বাস প্যারিল কোনো দেখতে পাবেন না আর আমার বিশ্বাস আপনার ভবিষ্যতে গুরু গম্ভীর চিৎকারে কাঠের ঘরটা গম করে উঠল ফেলুদা হঠাৎ বলল মুখে রুমাল চাপা দে কথা বললো জানি না কিন্তু আমি তৎক্ষণাৎ পকেট থেকে ফেলুদা দেওয়ার বার করে মুখের গণেশ গু ঘরের ভেতর ঢুকে এলো হাতে সেই কাঠের বাক্স বনবিহারীবাবু দেখি টেপ রেকর্ডারটা নিয়ে দরজার দিকে পিছিয়ে যাচ্ছেন ফেলুদা নিজের পকেট থেকে রুমাল বার করলো আর তার সঙ্গে সেই মাজনের কৌটোটা যাতে লেখা দশম সংস্কার জন্য আমার রুমালের ফাঁক দিয়ে সামান্য যে গন্ধ এলো তাতে বুঝলাম সেটা গোলমরিচ সেই গোলমরিচের গুঁড়ো দুজনের চোখে নাকে ঢুকে ওদের যে কি অবস্থা হলো তার বোঝাতে হবে না প্রথমে যন্ত্রনায় তাদের মুখ একেবারে বেঁকে গেল তারপর এক সঙ্গে দুজনের আরম্ভ হলো হাঁচি এবং আর্তনাগিহারিবাবু টলতে টলতে দরজার বাইরে গিয়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে একেবারে সোজা মাটিতে গিয়ে পড়ল গণেশ গহুরও প্রায় একই অবস্থা তবু যাবার সময় কোনো রকমে দরজাটা টেনে বন্ধ করে আমাদের বন্দি করে দিয়ে গেল এবার মেঝেতে খোলা দিকে চেয়ে দেখি তার ভেতর থেকে একটা সাপের মাথা আর সেই সঙ্গে আরম্ভ হয়েছে সেই হাড় কাঁপানো শব্দ আমি বুঝতে পারলাম আমার মাথার ভেতরটা কেমন জানি করছে বুঝতে পারলাম ফেলুদা আমাকে ধরে বেঞ্চির ওপর দাঁড় করিয়ে দিল আর বুঝলাম যে ফেলুদা নিজেও বেঞ্চির ওপর উঠে দাঁড়িয়েছে খুব বেশি ভয় পেলে এটা অদ্ভুত ব্যাপার হয় সেটা এখন বুঝতে পারলাম যার থেকে ভয় তার দিকেই যেন চোখটা চলে যায় কিংবা হয়তো সাপ জিনিসটার সত্যি করেই একটা হেপনোটাইজ করার ক্ষমতা আছে মাথা ঝিমঝিম অবস্থাতেই স্পষ্ট দেখলাম র্যাটেলসনেকটা বাক্স থেকে বেরিয়ে ঝুমঝুমের শব্দ করতে করতে এদিক ওদিক দেখে আমাদের দিকে চোখটা ফেরালো। আমাদের দিকে চেয়ে রইল তারপর কাঠের মেঝের ওপর দিয়ে ইঁকে বেঁকে আমাদেরই বেঞ্চের দিকে প্রায় যেন আমাকে লক্ষ্য করেই এগোতে লাগলো आमा चोखे दृष्टि क्रमश झापा सप्ताह तीन हाथ दूरे तक हटात मन हल्का से घर ही भेतर चोख झलसान आलोक कान फाटा आवाज़ बारुदे गंध সাপের মাথা দেখলাম থেতলে শরীর থেকে আলগা হয়ে পড়ে আছে ঝুমঝুমিটা দু একবার নড়ে থেমে গেল তারপর আর কিছু মনে নেই যখন জ্ঞান হলো, তখন দেখি আমি শালবনের মধ্যে একটা শতরঞ্জির ওপর শুয়ে আছি কপাল আর মাথাটা ঠান্ডা ঠান্ডা লাগছে বুঝলাম জল দেওয়া হয়েছে শ্রীবাস্তবের মুখটা প্রথম চোখে পড়ল আর তারপরেই বাবা কেমন আছেন তবেশবাবু গলাটা শুনে চমকে উঠে পাশ ফিরে দেখি মহাবীর কিন্তু গায়ে গেরুয়া পোশাক কেন মহাবীর বলল আরে ট্রেনে বরেলি পর্যন্ত একসাথে এলাম আর চিনতে পারলে না দারুণ মেকআপ করে তো লোকটা দাড়িওয়ালা অবস্থায় সত্যি চিনতে পারিনি আর তাছাড়া গলার আওয়াজের কথা বলার ডংও বদলে ফেলেছিল মহাবীর বলল আমার রিভলভারের টিপ দেখলে তো আসলে যেদিন ভুল ভুলাইয়া দেখা হলো আর উনি বললেন যে আমাকে চেনেন না সেদিন থেকেই বাবুর ওপর আমার সন্দেহ হয়েছিল কারণ কলকাতায় উনি আমাদের বাড়িতে অনেকবার এসেছেন আমার সঙ্গে কথাও বলেছেন একদিন বাবার সঙ্গে খুব কথাকাটাকাটি হয়েছিল ওই আংটিটা নিয়েই সেটাও আমার কিছুদিন আগেই মনে পড়েছে বাবা বললেন তোদের দেরি দেখে লজমন ঝুলা থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে শেষটায় টায়ারের দাগ দেখে বোনের রাস্তাটা ধরে ভেতরে ঢুকেছি মহাবীর বাবুই অবশ্যই গাড়ি ঘোরানোর কথা প্রথম বলেন আর ওরা দুজন কোথায় গেলেন গোলমরিচের ঝাঁঝে খুব শাস্তি পেয়েছে ফেলুর ব্রহ্মাস্ত্রের তুলনা নেই ওরা এখন পুলিশের জিমায় আছে পুলিশ কোথেকে এলো সঙ্গেই তো ছিল বিলাসবাবু তো আসলে ইন্সপেক্টর গড়গড়ি কি আশ্চর্য ওই হাত দেখিয়ে ভদ্রলোক ইন্সপেক্টর গরগড়ি এমন অদ্ভুতভাবে যে আংটির ঘটনাটা শেষ হবে তা ভাবতেই পারিনি কিন্তু ফেলুদা ফেলুদা কোথায় ওর কথা মনে পড়তেই আমার চোখে একটা ঝিলিক মারা আলো এসে পড়ল যেদিক থেকে আসছে সেদিকে তাকিয়ে দেখি ফেলুদা আঙুলে আংটিটা পরে কিছু দূরে একটা খোলা জায়গায় দাঁড়িয়ে গাছের পাতার ফাঁক দিয়ে এসে পড়া সূর্যের আলোটা আংটির হিরের উপর ফেলে সেটা রিফ্লেক্ট করে আমার চোখে ফেলছে আমি মনে মনে বললাম आंटी रहस्य समाधान बेपारे क्यों जदिना सत्यशाहू दी सुनें बादशाही आंकी रचना सत्यजित र গল্প পাঠে ধীরু কাকা এবং বাবুর ভূমিকায় জগন্নাথ বসু মহাবীর নীল ডক্টর শ্রীবাস্তব গণেশ এবং বনবিহারী বাবুর ভূমিকায় মীর তোপসে তোপসের বাবা এবং আরো কয়েকটি চরিত্রে দীপ ফেলুদা সব্যসাচী চক্রবর্তী ফেলুদা থিম সত্যজিৎ রায় নতুন ফেলুদা থিম সন্দীপ রায় শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড বিশেষ সহযোগিতায় অনির্বাণ এবং রবেন পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী রেডিও মির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সব্যসাচী চক্রবর্তী শ্রী সন্দীপ রায় এবং শ্রী দেবাশিস মুখোপাধ্যায়কে আমাদের পাশে থাকার জন্য আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডের সাসপেন্স